সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে এই মুহূর্তে পৃথটিভি বাংলার এই সমৃদ্ধ সুন্দর অনন্য আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মুবারক বাদুগণ রমজান করিম রামাদান মোবারক আমাদের জন্য সম্মানের আমাদের জন্য বরকতের আমাদের জন্য রহমতের আমাদের জন্যে মাগুফেরাতের আমাদের জন্যে জাহান নামের কঠিন জীবন থেকে মুক্ত হয়ে জান্নাতের অনন্ত সুন্দর সমৃদ্ধ জীবনে নিশ্চিত হওয়ার বাস্তবতা রমজান মাসকে পরিচয় করাতে গিয়ে নাম ধরে বলেছেন শাহরুল মাদান রমজান মাস। মাসি যে মাসে তিনি নাজিল করেছেন আল কোরআন আল করিমকে প্রসঙ্গ তো বলতে হয় قران الکریم النازل ہوا ہے هو یہ تین طرح کے۔ کیوں؟ اللہ سبحانہ وتعالیٰ نے خود گواہی دی ہے، "إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ" یعنی وہ عظیم قدرت، جو دھাপে دھাপে، دھیرے دھیرے، ਸਮے سمے قران الکریم نازل کرچیں اور اسی نے اس کی حفاظت اور نگہبانی کا ذمہ لیا ہے۔ یہ کہ نازل ہوا تا مفسرین کرام محدثین نے عرض تین ভাবে نازل ہوا ہے، ایک لہوف محفوظ کی اللہ سبحانہ এই আল কোরআন আল করিমকে নাজিল করেছেন দুনিয়ার আকাশের বাইতুল বেতল নামক জায়গায় তারপর এই দুনিয়ার আকাশের বাইতুল আজ্জাত নামক জায়গা থেকে বা মসজিদ থেকে অব্বাহ সুফা না হুয়া তালা নির্দেশে আমাদের প্রয়োজন প্রেক্ষাপট পরিস্থিতি এমন কি প্রশ্নের উত্তরে কোনো বিধান বর্ণনা করার জন্যে অল্প অল্প করে আয়াত আয়াত করে সৌরা করে তিনি নাজিল করেছেন এই যে করিমেন তিনটি ধাপ এর মধ্যে নাজিল হওয়ার ওই দিন ওই মুহূর্ত ওই ক্ষণকে একান্ত স্মৃতিময় করে আমাদের জন্য সৌভাগ্যের ঠিকানা করে একটি ছোট্ট সৌরা করেছেন একে নাজিল করেছি কদরের রাত্রিতে সৌভাগ্যের রাত্রিতে ওমা আদরা কমাল তুমি জানো কি কদরের রাত্রিটা কি রাত্রিতে ফেরেস তারা রোহ এর নেতৃত্বে নাজিল হন মিনকুল সকল বিষয়ের নির্দেশনা নিয়ে সালাম শান্তি কতক্ষণ নাজিল করার ওই সময় ওই দিন ওই রাতকে স্মারক করে স্মরণীয় করে রাখার জন্য আর ওই সময় ক্ষণ আর মুহুর্ত রমজান মুবারকে মোহাম্মদ রসুল্লাহ সালের সঙ্গে প্রশ্ন করা হয়েছে কখন কোন তারিখে বিশুদ্ধিখে কোরআন আল করিম নাজিল হয়েছিল রসুল সাল তাল আলী হুসাল্লাম জেনে বলতে বের হয়েছে প্রতিমধ্যে দুইজনের ঝগড়া দুই সাহাবি এর মধ্যে বাদানুবাদ সমাধান করতে গিয়ে তালাম থেকে উঠিয়ে নিলেন ওই নির্দিষ্ট দিনের ঘটন রসুল সালাম তবেই বলেছেন রমজান মাসের শেষ দশ দিন শেষ দশকে তোমরা কাদার তালাশ কর হা অন্য বর্ণনায় রয়েছে শেষ দশকের যে একটি বেজুর রাত্রি কিন্তু তাই বলে আমরা কি কেবল বেজুর রাত্রিগুলোতেই আমাদের সমাজে অনেকটা এমন চেতনা রয়েছে যে লামজান মুবারকের শেষ দশ দিনের বেজুর রাত্রিতেই কেবল তালাশ করব না বন্ধু কেবল বেজুর রাত্রিতেই ইুল কাদার তালাশ না বরং শেষ দশকটি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ নিজে লাইলাতুল কাদ পাওয়ার জন্যে রমজান মুবারকের শেষ দশক সারা রাত জোর এবং বেজুর প্রতি রাত্রই সারা রাত নিজে জাগ্রত থাকতেন এবং নিজের পরিবার পরিজন সবাইকে জাগ্রত রাখতেন আমরা বলতে পারি প্রশ্ন করতে পারি যে আমরা একটি রাত্র হাজার মাসের চেয়ে উদ্যম একটি রাত্র ইবাদত করে চুরাশি বছরের মকবুল সৌভাগ্যে ধন্যাসভান আমাদের যিনি সুযোগ করে দিয়েছেন কিন্তু এই সুযোগ পাওয়ার জন্য কী করতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহুলার অনুসরণ করতে হবে মোহাম্মাদ রসুল্লাহ সল্লাহ তালাআসম নিজে এবং তার পরিবার পরিজন সবাই মিলে রমজান আল মোবারকের শেষ দশকে প্রতিরাত্র রাত্র জাগ্রত থাকতেন এখন যদি আমরা আরও সহজভাবে লাইলুল কাদর পাওয়ার আকাঙ্ক্ষা করি তাহলে রসুল সালী হুসাল্লাম লাইলতুল কাদ পাওয়ার নিশ্চয়তায় একটি সহজ সুন্দর পথ পারেন তার নাম এতেকাফ রুল মুবারকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ করেছেন রাহুকাফ করেছেন রসুল সাল্লাহম নিজেই রমজানুল মুবারকের শেষ দশক এতেকাফ করেছেন কেবল যে বছর ইন্তেকাল করেছেন ইন্তেকালের আগের রমজানে বিশ দিন অর্থাৎ দুইটি দশক রমজান মুবারকের শেষ বিশ দিন এতেকাফ করেছেন এতেকাফ করতে হবে এতেকাফ মানেই হল দুনিয়ার অন্য সব যক্ষ্মি ঝামেলা থেকে বাদ দিয়ে নিজেকে কেবল আল্লাহ সফুত আলার জন্য রব্বুল আলমের ইবাদতের জন্য তার ভালোবাসায় তার ঘরে আবদ্ধ রাখা এই কাদার আমাদের নসিব হবে কারণ আল্লাহ সব তাল ভালোবাসায় রমজানুল মুবারকের শেষ দশক রব্বুল আলমিনের ঘরে সব দিয়ে একান্ত ইবাদতের জন্য যদি তারা সৌভাগ্য রজনী লাভ করবে নারী আর পুরুষ যুবক আর বৃদ্ধ মিলিয়ে রমজানকের শেষ দশক সৌভাগ্য রজনী লাভ করার জন্য এতে কাপ করব আমাদের সকলকে এতে করার তৌফিক দিয়ে ধন্য করুন আমরা সবাই বলে আমি রসুল্লাহ সাল্লাহ ওসল্লামের মাধ্যমে আমাদের সৌভাগ্য বিনির্মাণের ব্যবস্থা করে নিলেন আমরা অনেকে প্রশ্ন করতে পারি কেনার বলা হয় বন্ধুকালুল কাদার এর পাওয়া না পাওয়া এর সফলতা আর ব্যর্থতা নিয়ে আলোচনা করব আমাদের সাথেই থাকুন তবে একটি ছোট্ট বিরতি নিচ্ছি ফিরে আসছি একটু প মাস ইফতার তার কাফ ঈদুল ফিতর এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে আমি থাকবো আপনাদের সাথে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 লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং জাহার্নাম অবধারিত করে দেন হান শাহীদুল্লাহ জান্নাতে যাওয়ার এবং জাহার্নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাও হিত আল্লাহ সুহান জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাসমাল ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম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 প্রশ্ন করতে পারি যে আমরা একটি রাত্র হাজার মাসের চেয়ে উদ্যম একটি রাত্র ইবাদত করে চুরাশি বছরের মকবুল সৌভাগ্যে ধন্যাস আমাদের যিনি সুযোগ করে দিয়েছেন কিন্তু এই সুযোগ পাওয়ার জন্য কি করতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ্নার অনুসরণ করতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহম নিজে এবং তার পরিবার পরিজন সবাই মিলে রমজানুল মুবারকের শেষ দশকে প্রতিরাত্র রাত্র জাগ্রত থাকতেন এখন যদি আমরা আরো সহজভাবে লাইলাতুল কাদর পাওয়ার আকাঙ্ক্ষা করি তাহলে রসুল সাল্লাহ তালী হুসলাম লাইলাতুল কাদর পাওয়ার নিশ্চয়তায় একটি সহজ সুন্দর পথ বাত্রে দিয়েছেন তার নাম এতেকাফ রমজানুল মুবারকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী হুসল্লাম এতেকাফ করেছেন ইেকালের আগে রমজানে বিশ দিন অর্থাৎ দুইটি দশক রমজান মুবারকের শেষ বিশ দিন এতেকাফ করেছেন এতেকাফ করতে হবে এতেকাফ মানেই হলো দুনিয়ার অন্য সব যক্ষী ঝামেলা থেকে বাদ দিয়ে নিজেকে কেবল আল্লাহ আল্লাহাদতের জন্য তার ভালোবাসায় তার ঘরে আবদ্ধ রাখা আর তা পাওয়ার জন্য সর্বদা চেষ্টা করতে মোহাম্মদ রসুল্লাহ তালী হুসাল্লাম রমজান মোবারকের শেষ দশকে এতেকাফ করেছেন নিজে নিজের পরিবার পরিজনদেরকে নিয়ে আমাদেরকে এতেকাফ করা উচিত আর হা অনেকেই প্রশ্ন করবো রমজানের শেষ দশক কি দোয়া করেছেন শেষ দশকে এই দোয়াটি বেশি বেশি পড়ার জোটে আল্লাহ তুমি হলে ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো আমাকে করে তুমি শিখানো এই দোয়া আমাদেরকে বারবার করা উচিত বন্ধুক এর মাধ্যমে রমজানুল মোবারকের শেষ দশকে আল্লাহ সুফহান ভালোবাসায় মসজিদের ইবাদতের জন্য অবস্থান করে একজন মানুষ লাইলাতুল কাদার তথা সৌভাগ্য রজনীর সফলতা নিজের জন্য নিশ্চিত করতে পারে আল্লাহ সফহান তার হাবিবের অনুসরণে এতে কফ করে আমাদেরকে সৌভাগ্য রজনীর সৌভাগ্য লাভের তৌফিক দিয়ে ধন্য সৌভাগ্য রজনী। কেন সৌভাগ্য রিমের নাজিল করেছেন তার ভাষায় তার হাবিবকে তিনি নিজেই বলেছেন এই জন্য তিনি নাজিল করেননি যে কোরআন কারো ভাগ্যকে আহত করে দেবে দুর্ভাগ্য বানাবে বরং সৌভাগ্য কর্মাণের জন্য এসে হতভাগ্য হতসাগ্রস্ত দুর্দশাগ্রস্ত মানুষকে সৌভাগ্য ফিরিয়ে দিতে আর তাই তো অন্ধকার যুগের অন্ধকার যুগের সকল জুলুম নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে মজলুমদের সুনিশ্চিত বিজয়ের ঠিকানা হয়ে এসেছে আলকর আহকে আলকর আনস সে রাত্রি নাজিল করলে ওই রাত্রিটাকে তিনি নাম দিলেন সৌভাগ্যের নিশ্চিত আমরা কি আলকর আহ পড়ি বিনির্মাণের চেষ্টা করি বন্ধুগণ আমরা আজ आनलकरी बद दिए भाग्य भी निर्माण चेष्टा कर तौभाग्य हा दुर्भाग्य पीछु छाड़ेना रमजानबार एक पार, बार बार बार घुरे स्मरण करिए दे सौभाग्य भी निर्माण कर निश्चित सौभाग्य ठिकाना प्रवेश करो तो सौभाग्य तुम्हार पिछुन चलो দুর্ভাগ্য পালিয়ে যেতে বাধ্য সুতরাং আজকের রমজান এই মুহূর্তে নিজেদেরকে আমরা নতুন পরিচয় ধন্য করতে চেষ্টা করি আসেন না বন্ধু আমরা পাওয়ার চেষ্টা করি আর সত্যি সৌভাগ্য বিনির্মাণের জন্য জীবনের প্রতি মুহূর্তে সঙ্গী বানাই আলকর আনালকারিমকে সুনার বাস্তবতায় রমজান ওর মোবারকের বিশ তারিখের সন্ধ্যা শুরু হলো এতে কফ শেষ দশক নিশ্চিত করা আর হাঁ শেষ দশক নিশ্চিত যদি কেউ করে এতে কাহে তাহলে আশা করা যায় হওয়ার এই সৌভাগ্য রজনই তার জন্যে রাবুল আলমী নাসিব করে দেবে। দেবেন বন্ধুক আমাদের দেশে বহুলো প্রচলিত ব্যাপকভাবে সাতাইশ রমজানে অর্থাৎ রমজানের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে আমরা লাইলাতুল কদর পাওয়ার জন্য চেষ্টা করি কিন্তু বন্ধু কেউ অন্তত নিশ্চিত করে বলতে পারবেন না যে কেবল ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিটা অর্থাৎ সাতাইশ তারিখের রাত্রটা ইলাতুল কাদার না বরং সকল বিশুদ্ধ বর্ণনায় প্রমাণিত রমজানুল মুবারকের শেষ দশকের যে একটি রাত্রি লাইলাতুল কাদার হা হতে পারে এর্দুর যে কোনো একটি বেজোর রাত্রি কিন্তু বন্ধু शेष दशक आक्षरिक अनुबादे हजार मास उ धारावाहिक भावे गुल আল্লাহ সুফানা হালা কাউকে দেবেন কিন্তু আল্লাহ থেমে থেমে ইবাদত করে একটু ভালো কাজ করলো তারপরে অপরাধ করলো তারপরে ভালো কাজ করলো তারপরে অপরাধ করলো। এমন চেতনা যে রাখে তার নিজের বিবেকের কাছে প্রশ্ন করা উচিত যে ভালো জেনে একবার ভালো করে তারপর ভালোটাকে এবার ছেড়ে দেয় এটা কেমন নৈতিকতা কেমন ভদ্রতা কেমন শালীনতা বন্ধুগণ এই সৌভাগ্য রজনী পাওয়ার জন্য ধারাবাহিকভাবে কন্টিনিউ ইমানের দাবি পূর্ণ করার চেষ্টা করা উচিত অত আলা অনুগ্রহ করে আমাদের জন্যে কোরআন নাজিলের এই রাত্রটাকে হাজার মাসের চেয়ে উত্তম বললেন যে মানুষটি করআন আল করিমকে নিজের জীবন আদর্শ হিসেবে গ্রহণ করে তার অবস্থা কি তার মর্যাদা অনেক উপরে কিন্তু আজ আমরা কি আল করল করিমকে নিজের জীবন আদর্শ হিসেবে গ্রহণ করছি বরং বাস্তবতা হলো আল করিমের অনেক বিধান আমরা জানি কিন্তু মানি না শুনি কিন্তু আমল করি না করন আল করিম আব্দসাল কালাম তার অংশ অংশ মানার জন্যে আমরা যেন প্রস্তুত কর করিম পূর্ণাঙ্গ মানব আমাদের জীবন বিশ্বাস আর চেতনায় যেন তা হারিয়ে গিয়েছে আমাদেরকে শব্দ আনার সতর্ক করতে গিয়ে সৌরুল বা কঠিন ভাষায় বলেছেন তোমরা কি কর আনাল কিছু কিছু কিছু কিছু বিষয় কিছু কিছু আদেশ মানবে কিছু কিছু নিষেধ থেকে বিজয় থাকবে অর্থাৎ বা আর কিছু কিছুকে জেনে শুনে ঢেকে দেবে কুফুরি আরবি ভাষার শব্দ যার সরল অনুবাদ হলো ইচ্ছা করে কোনো কিছু ঢেকে দেয়া সত্যকে জেনে শুনে ঢেকে দেয়ার নাম কুফুরি যে কারণে আরবি ভাষায় আবিধানিক বাস্তবতায় কৃষক যে জেনে শুনে মাটির নিচে ঢেকে কিন্তু দাফন করে দিচ্ছি জানি না শুনি মাথ করছেন যারা এমন দুনিয়ার জীবনে তাদের জন্য চরম লাঞ্ছনা আর কেমন তাই তো আমরা আজ জাতন যার শেষ নাই যার অন্ত নাই বন্ধুগণ এর থেকে যদি উদ্ধার পেতে হয় তাহলে পূর্ণাঙ্গ রূপে অবাস গুলাম হওয়ার প্রত্যয়ে শপথ নিতে হয় এবং করানিম কমপ্লিট যথাযথভাবে তবে হ্যাঁ নিজের সামর্থ্যের বাস্তবতায় যেহেতু রব্বুল আলমীর সাথ করেছে ইত্তাকল আত তুমি তোমার সামর্থ্য সক্ষমতা অনুযায়ী আল্লাহ আসু আহমদকে ভয় কর সুতরাং রমজানুল মুবারকের এই মুহূর্তে কোরআন নাজিরের সৌভাগ্য রজনী প্রাপ্তির আকাঙ্ক্ষা নিয়ে আসুন আমরা সবাই মিলে নিজের সৌভাগ্য নির্মাণের জন্য করন আলী করিমকে পূর্ণাঙ্গ রূপে শপথ নেই আমাদের সকলকে তৌফিক দিন আমিন